পরিবেশিত হবে সিরাত চৌত্রিশতম পর্বে আমরা অবস্থান করছি বদর যুদ্ধের প্রাককালে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 बदर प्रांतरे अवस्थान कर मद खा गाना विजय सेलिब्रेट कर आने तरह उल्लेख कर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 আল্লাহর কসম ওরা অবশ্যই কুরাইসদের লোক এরপর আচ্ছা কোরআশদের লোক বল কেমন অনেক হবে সাজ সরঞ্জাম কেমন হবে রসুল্লাহ জানতে চাইলেন ঠিক বলতে পারছি না আচ্ছা তারা প্রতিদিন কয়টি উট জবাই করে তা জানো তারা একদিনে দশটি উঠ জবাই করে আর পরের দিন জবাই করে নয়টি হুম, তাহলে তাদের সংখ্যা নয়শো থেকে জন। হাজার জন রসল্লাহ সাল্লাস্লাম এরপর জানতে চাইলেন কোরাইশ নেতাদের মধ্যে থেকে কারা এসেছে তা জানো তারা বলল উথবা এ রাবিয়া সাইবা এ রাবিয়া আবুল বুখতার এ বিন হিসাম হাকিব এ হিজাম নাফাল এ বিন হারিস এ বিন আমির এ বেন নাওফাল তোয়মা আদি এ বেন নাওফাল নজর এবেন হারিস জামা এ বেন আসওয়াদ আবু জাহেদ এ বিন হিসাম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 এই যুদ্ধে মুসলিমদের ছিল নিজস্ব ব্যানার পতাকা স্লোগান আর রণধ্বনি যুদ্ধে উৎসাহ উদ্দীপনা ধরে রাখা ছিল এসবের উদ্দেশ্য বদর যুদ্ধের ব্যানার ছিল সাদা এটি ছিল মোসাব ইবেন ওমায়ের হাতে রসুল সাল্লু আলী আসালাম দুটি কালো পতাকা বহন করিয়েছিলেন একটির নাম ছিল আল ওকবা এটি ছিল আলী ইবেন আবি তালেবের হাতে এবং অপর কালো পতাকাটি আনসারদের একজনের হাতে দেওয়া হয়েছিল সেই আনসারি সাহাবে ছিলেন সাহ অথবা হুবাব এ বিনজির সেনাবাহিনীর বামদিকের নেতৃত্বে ছিলেন সাহায্যা এবং ডানদিকের নেতৃত্বে ছিলেন পুরো বাহিনীর মাত্র দুটি ঘোড়া ছিল একটি ছিল জুবাইরের আর অন্যটি ছিল মেঘদাদ এ আসওয়াদের হাতে মুসলিমদের উঠ ছিল সত্তরটি প্রতিটি উট জনকে পালাক্রমে ভাগাভাগি করে চড়তে হয়েছিল যা আমরা আগে উল্লেখ করেছি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 छोट्ट एक घटना देखिए दे नबीजी सल्लाह आलिस्ल्लम और सहबीजर मध्यकार सम्पर्क कतट सहज और सूंदर छह आलिम जमन तक निजे मत दे तेमनी सहबीरात स्थानकाल पत्र विवेचना बनये कि निजे मत प्रकाश करते हैं तरा इसलमेर सीमारेखा बसतें शरियर विपरीत कखो तीजे मतामत प्रकाश कर धृष्ट तो देखें ना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 স্বপ্নদোষের কারণে অপবিত্র অবস্থায় ঘুম থেকে উঠেছিলেন শয়তান মুসলিমদের মনে ওয়াস্তা ছিল। কিভাবে তোমরা অপবিত্র অবস্থায় যুদ্ধ করবে অর্থাৎ শয়তান মনস্তাত্ত্বিকভাবে মুসলিমদেরকে দুর্বল করে দিতে চাইছিল কিন্তু আল্লাহ আজ তাজাল ওই মুসলিমদের অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দিতে পানি বর্ষণ করে তাদের পবিত্র করে দিয়েছিলেন ইন্স অমনতুয়ুনজি কুসমুপর বিহুব কুমৃশি পনি قُلُوبِكُمْ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 তিনি হলেন রসুল্ল সাল্লু আলহি আসাল্লাম তিনি সারা রাত দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে তোয়া করেছেন তিনি একটি গাছের নিচে বসে সারা রাত সালাত আদায় করেছেন কেঁদেছেন সকাল পর্যন্ত তিনি এমনটা করেছেন যুদ্ধের আগের রাতে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম একটি স্বপ্ন দেখেছিলেন স্বপ্নকে আমরা খুব একটা গুরুত্ব দেই না কিন্তু সুস্বপ্নের মাধ্যমে আল্লাহ সুহান ও তালা মুমিনদের সুসংবাদ দেন যারা আল্লাহ রাস্তা জিহাদ করেন আল্লাহ তাদের মনে স্বপ্নের মাধ্যমে শক্তি যোগান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 এবং যুদ্ধ সম্পর্কে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হত কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন। অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি অবহিত আনফাল সংখ্যা আর সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও আল্লাহ তালা মুসলিমদের শুরু থেকে সাহায্য করেছেন তিনি মুসলিমদেরকে বৃষ্টি দিয়ে তন্দ্রা দিয়ে স্বপ্নের মাধ্যমে তাদের সাহায্য করে এসছিলেন তাদের মনোবল দৃঢ় রেখেছেন অন্যদিকে কুরাইশ বাহিনীর সামরিক শক্তিমত্তা ছিল মুসলিমদের চাইতে বহুগুণে বেশি কিন্তু তাদের মধ্যে শুরু থেকে ছিল বিভক্তি সুর তারা তাদের ক্ষমতা নিয়ে বড়াই করছিল কিন্তু এই যুদ্ধে যেতে তাদের মন সাই দিচ্ছিল না কুরাইশের নেতৃস্থানীয় অনেকেই নানান অজুহাত দেখিয়ে এই যুদ্ধ যাওয়া থেকে বিরত থাকতে চায় কিন্তু আব জাহেলের যুদ্ধের উন্মাদনার সামনে তাদের কোনো অজুহাতই টিকতে পারেনি তাই কুরাইশের সিনিয়র নেতৃবিদদের প্রায় সবাই এই যুদ্ধে অংশ নেয় আল্লাহ তালা কুরাইস্তের ব্যাপারে বলেন ইহু ফদ ও কুম ও ক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 আল্লাহ ইমানদার সাথে আছেন স্তুর আনফাল আয়াত উনিশ এই আয়াতে আল্লাহ তালা যে কথা বলছেন। সেটা ছিল আসলে আবু জাহেলের একটি বিচার চাওয়া যা সে আল্লাহর কাছে চেয়েছিল বদরে ময়দানে এসে আবু জাহেল আল্লাহর কাছে একটি দোয়া করে সে নবীজি সাল্লাহ আলিয়াস্লাম সম্পর্কে আল্লাহর কাছে অভিযোগ করে বলে এই হল সেই লোক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 বদরের আগের কথা আমি উতবার কাছে গেলাম তাকে বললাম উতবা আমি কি তোমাকে এমন একটা পরামর্শ দেব যেটা গ্রহণ করলে সারা জীবন লোকেদের মুখে তোমার প্রশংসা লিখে থাকবে হ্যাঁ বলো সেটা কি উতবা জানতে চাইল তুমি সবাইকে ফিরিয়ে নিয়ে মক্কায় ফেরত যাও মুহাম্মাদের কাছে পাওনা তো ওই হাদরামের রক্তপন তাই না তুমি হাদরামের রক্তপণটা পরিশোধ করে দাও এই মৃত্যুর প্রতিশোধ নিতে সবাইকে এর মধ্যে জড়িও না উতবা বলল ঠিক আছে হাদারামের রক্তমূল্য আমি নিজে থেকে পুষিয়ে নিতে রাজি আছি তুমি এক কাজ করো তুমি আবু জাহেলের কাছে যাও তাকে বোঝাও সেই সবাইকে যুদ্ধের ব্যাপারে উস্কানি দিয়ে উত্তেজিত করছে উত হাকিমের প্রস্তাবে রাজি হল সে যুদ্ধ না করে ফিরে যেতে চাইল এই যুদ্ধের অন্যতম একটা কারণ ছিল হাদার হত্যার প্রতিশোধ নেওয়া হাদারামি হচ্ছে সেই ব্যক্তি যে নিহত হয়েছিল আবদুল্লাহবেন জাহাশের নেতৃত্বে পরিচালিত সারিয়ায় নাখলার অভিযানে যা আমরা আগেই আলোচনা করেছি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 যুদ্ধ করলে অন্যান্য আরব গোত্ররা করুক কুরাইশরা যেন এই ঝামেলায় না জড়ায় এর কারণ হল যদি মোহাম্মদ সাল্লু আলীবাসলাম অন্য আরব গোত্রের সাথে যুদ্ধে বিজয় হয় তাহলে কুরাইশদেরই লাভ কারণ মোহাম্মদ সাল্লাহু আলি হাসলাম নিজেও একজন কোরাইশ যদি তিনি আরবের ওপর বিজয় হন তাহলেও কুরাইশদের লাভ আর তিনি যদি অন্য গোত্রের কাছে পরাজিত হন তাহলে কুরাইশদের কোনো ক্ষতি নেই তাদের অবস্থান আগের মতোই থাকবে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 হাকিমি বিন হিজামের কথায় কোনো দামি সে দিল না উল্টো তার স্বভাবসুলভ ভঙ্গিতে তাকে খোঁচা দিয়ে বলল আরে উদ্লটা কি তোমাকে ছাড়া পাঠানোর মতো আর কাউকে পেল না আবুজাহেল কোনো আলোচনার ধার ধারল না সে হাকিমবিন হিজামের ব্যক্তিত্বে আঘাত হানল হাকিম কিছুটা আহত হয়ে ভদ্রভাবে বলল হ্যাঁ হয়তো সে অন্য কাউকে পাঠাতে পারত কিন্তু মানুষটা উৎবা বলেই আমি তার বার্তাবাহক হয়েছি অন্য কারো হয়ে আমি কথা বলতে আসতাম না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 তারা যদি এটা জানতেন তাহলে অবশ্যই তারা আপনার সঙ্গে জিহাদে শরিক হতেন আল্লাহ তাদের দ্বারা আপনাকে রক্ষা করবেন তারা আপনার কল্যাণকামী হবেন এবং আপনার সঙ্গী হয়ে জিহাদে গ্রহণ করবেন রসুল্লাহ সাল্লাস্লাম সা কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার জন্য তো আকলেন তারপর রসল্লাহ সাল্লু আলি সাল্লামের জন্য সুরক্ষিত তাঁবু তৈরি করা হল এবং তিনি তার মধ্যে অবস্থান করতে লাগলেন এই তাবুটিকে বলা যেতে পারে মুসলিমদের মিলিটারি হেডকোয়ার্টার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 দুহু বিলোদি কুসবু আশলম ওম ফিল কিহু অম্রমিক মাইন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 সাহাবেদের সাথে কোন সিদ্ধান্ত নেয়ার আগে পরামর্শ করতেন তিনি তাদের মতামত শুনতেন তারা কি ভাবছে সেটা জিজ্ঞেস করতেন কোনো বিষয়ে মাসোহারা করার সময় তিনি তাদের মতামতকে বেশি গুরুত্ব দিতেন যাদের সে বিষয়ে মতামত বেশি গুরুত্ব রাখে যেমন গত পর্বে আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লু আলহিম বদরের যুদ্ধে যাবেন কি যাবেন না এই সিদ্ধান্ত নেয়ার জন্য আনসারদের মতামতকে খুব গুরুত্ব সাথে দেখেছেন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 शेष पर्व आलोचना कारा जयी हो होती www.facebook.com slash raindrops media of our youtube channel www.youtube.com raindropsmediaorg2015